توجد تحايا بنيد السماك اقدم كثير اللقاء فأنتم أضمتم لنا الملتقى اللهم صل على أما بعد فأرض بالله <سؤال> <معلومة>. وسبحوا <سؤال> ماجد بسم الله الرحمن الرحيم, الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صلى الله عليه أما الدراسكر موضوع পারস্পরিক সম্পর্ক সম্পর্কে প্রথম আমরা জানব যে মোমেনদের পারস্পরিক সম্পর্ক থাকা জরুরি কেন এই ব্যাপারে কোরআন কারিম আল্লাহকে নির্দেশ হল বিহাবলিল্লাফার রাখো যে তোমরা আল্লাহর রুজ্জুকে সামগ্রিকভাবে আঁকড়িয়ে ধরো उल्लेख करस्परे विवादे लिप्त होना प्रभा चले जारू तुम्हारा धर्य धारण करकेस्ता दिए दिए प्रत्येके संयमी होते নিজের উপর নিজের কন্ট্রোল ঠিক থাকতে হবে উত্তেজিত হয়ে পড়লেন অস্থির হয়ে পড়লে অসহিষ্ণু হয়ে পড়লেন কি হলেন হেরে গেলেন এই জন্য এই অনিয়ন্ত্রিত রাগ এটাকে ছাড়তে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যুক্তিযুক্ত একটা বিষয় আপনি অধৈর্য হয়ে করবেন কি আপনার কি নিজস্ব কোন ক্ষমতা আছে সব ক্ষমতা তো কার আল্লাহ আর আল্লাহর কাছ থেকে হলে আল্লাহ নিয়ম অনুযায়ী আল্লাহ কি আর নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক রাখো তাহলে আল্লাহ পাকের কি পাবে রহমত পাবে আল্লাহ পাকের এক নাম রহমান এখন রহমতের সম্পর্ক পারস্পরিক যদি ভালো থাকে একে অপরের প্রতি যদি রহমতের সম্পর্ক নিয়ে থাকে একে অপরের প্রতি দয়া থাকে রহমত থাকে তাহলে আল্লাহ রহমতের ভাগী মানুষ হয় এই জন্য আল্লাপাকে বলেছেন আল্লাহকে ভয় কর আর নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখো নিজেরা দ্বন্দ্ব লিপ্ত হলে আল্লাপাকে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে রসুল সালে সাহেব হাদিস বলেছেন এমন এক মর্যাদার কথা তোমাদেরকে বলবো যেটা শ্রেষ্ঠ বললেন যে জি অবশ্যই বলুন পরস্পরের সম্পর্ক ঠিক রাখ ও আর পরস্পরের সম্পর্ককে নষ্ট করা এটা হলো মুন্ডনটারি তাকলে তো দিন ধর্ম কি করে দেয় নষ্ট করে যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা বিভিন্ন ধরনের টেনশন हार आल्लाके सहायता आल्लाकेत क्या जमायत আপন সাহায্য আপনাকে সহায়তা করেছেন এবং মধ্যে পারস্পরিক সম্পৃতি দিয়ে দিয়েছেন আপনি যদি পৃথিবীর সমুদয় সম্পদ উ ব্যয় করতেন তাদের মনের মধ্যে সম্প্রীতি আনতে পারতেন কিন্তু আল্লাহ তাদের মনের মধ্যে তাপ্রীতি পৃথিবীর সমুদায় সম্পদের চেয়েও মূল্যবান হলো মোমেনের পারস্পরিক সম্পর্কটা সুসম্পর্ক যে পৃথিবীর সমুদয় সম্পদ থেকেও এটাকে যদি প্রত্যেকেই মূল্যবান মনে করে তাহলে ছোটোখাটো ঝগড়াঝাটি এই নিজেদের দুনিয়াতে কোনো বস্তু নিয়ে নিজের স্বার্থ নিয়ে সুবিধা নিয়ে আর নিজেদের মধ্যে বিপাদ হবে আসলে কোরআনের নির্দেশনা এটাই যে পারস্পরিক সুসম্পর্কটা পৃথিবীর সমুদায় সম্পদের চেয়েও কি বেশি তুমি তো সম্পর্ক নষ্ট করে ফেলতে সামান্য একটু ব্যবহারের জন্য সামান্য একটু সুবিধার জন্য অথচ এই সম্পর্কটার দাম সমস্ত সম্পদের চেয়ে বেশি এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য করণীয়টা কি কোরআনে এই ব্যাপারে কি নির্দেশনা নিজের ঐক্যবদ্ধ থাকার জন্য নিজেদের মধ্যে যেন সম্পর্ক নষ্ট না হয় হে ইমান দাস তোমাদের কেউ যদি আল্লাহ ভালোবাসেন তারা তারা মুমেনদের প্রতি বিনয়ী কাবিল্লা কিমেনদের প্রতি বিনয়ী আইসি নালাল কাফিরি কাপেরদের উপর কঠোর এই যে মুমেনদের প্রতি বিনয়ী এই মুমেনদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার জন্য মূল পয়েন্ট হলো এটা যে নিজেরা একে অপরের সাথে কি হবে বিনয়ী যখন এসে যাবে তখন পরস্পরের সম্পর্ক কি থাকে ঠিক থাকে এই বিনয় আর দয়া এটাই হলো পরস্পরের সম্পর্ক ঠিক রাখানোর মাধ্যমে স্বাভাবিকের মধ্যে যে একটা অক্ক ছিল যার কারণে মাধ্যমে পুরা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হয়েছে তাদের এই গুণগুলো কি ছিল যে তারা পরস্পরের মধ্যে সুসম্পর্ক ছিল কাপেরদের ব্যাপারে কঠোর নিজেদের মধ্যে তারা ছিলেন কি দয়াবাদ জানা হাকালীল রসুল্লাহ কত বড় সম্মানিত আল্লাবের নিগম रसुलाना झुकएमान बनाएरामाना झुकएमिर मुमेंद साधारण मुर्दार रसूल मर्जादा मध्य कर चले रसुलसम केल्लापाकनर डाना मोम झुकआया दें আপনি অপারক হয়ে দেন যেন আপনার কোন সত্যি নেই রহমানের বিশেষ বন্ধ হলো তারা যারা পৃথিবীতে বিচরণ করে धारण करा पृथिवीर मध्य अहंकारो करते चायनाचारिस्टि करें शुभ परिणाम खुदा ভালো এবং মন্দ উভয় নহে তুমি মোকাবিলা করু আদাওয়া দেখবে তোমার সাথে আর যার সাথে শত্রুতা রয়েছে এমন হয়ে যাবে যেন সে তোমার প্রগাঢ় বন্ধু এই যে মন্দের পরিবর্তে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে যে পরিণতিতে বন্ধু বানানো কাম্য এটা কি কোন কাশ মুশ্রেককে না মোমেন কে একজন মোমেনের থেকে তুমি যেমন দূর পাও তুমি এটাকে ভালো ব্যবহারের মাধ্যমে মোকাবেলা এটা শুধু দেখা হ্যাঁ সমান সমান বদলা দেওয়া যায় সে যে পরিমাণ মন্দ করল আমি সেই পরিমাণ আছে আল্লাহ রব সুবিধার জন্য পরামর্শ দিচ্ছে যে তুমি কি করচরণ করো তার সাথে মন্দির বিনিময়ে ভালো করো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে কারণ সে ভুমে তার মূল ঠিক আছে বুঝা যায় এটা গ্রহণ করাটা কঠিন আল্লাহ আরেকটু আজ করে দিচ্ছে बड़ भाग्यवान जो कपाल विशाल तफिका पाये मंद आचरण परिवर्तें से भलो आचरण कर যে তোমার আত্মীয় স্বজন তারা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তাহলে তুমি তাদের সাথে সদ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এটা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো তারা যদি ভালো ব্যবহার করে তুমিও ভালো ব্যবহার করো তাহলে তাদেরকে এটা তুমি কি দিলে দিলে তাহলে তুমি আত্মীয়ত্যার সম্পর্ক ঠিক রাখবি বলে গণ্য হবে এর জন্যই হাদিসের মধ্যে ঘোষণা করা যে এই বিলুক জীবনের মধ্যে বরকত পাবে সম্পদের মধ্যে কি পাবে বরকত পাবে সেই বরকত পেতে হলে তার কি করতে হবে সম্পর্ক যে ছিন্ন করবে আল্লাহর দিকে তাকাই তার সাথে সম্পর্ক অহংকার আর যদি কেউ ভালো ব্যবহার করে তার সাথে খারাপ ব্যবহার করা হয় এটা তো কি জুলুম হয়ে গেল ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার এটা তো স্বাভাবিক কি সে পাওনা সম্পর্ক ঠিক রাখবে না মন্দ ব্যবহারের পরিবর্তে যদি তুমি ভালো ব্যবহার করো তুমি এই যে মোমেনদের পারস্পরিক সম্পর্কের বিষয়টা হবে কি মায়া মমতার মহব্বতের আজিল্লা কি না মুমেনদের প্রতি সে কি হবে জালিল জালুল হক এই জালুলের আবিধানিক অর্থ নিজেকে তুচ্ছ বানায় বিনয়ী বানায় যে স ধর্মীদের সাথে কুমল স্বভাব সম্পন্ন এই যে তাদের মধ্যে অক্ষ থাকবে তাদের মধ্যে কি থাকবে সুসম্পর্ক থাকবে এই সুসম্পর্ক থাকার জন্য তারা কি হবে আদিল্লা তুন আল হবে ভুমেনদের সাথে তারা জালুল হবে আপন ধর্মীয় অবলম্বীদের সাথে তাদের সবকটা হবে কি কুমল আজ্লাহা বলেন পরস্পরের প্রতি তারা হবে আমাস বলেন যে মোমেনদের সামনে তারা নিজেদেরকে দুর্বল বানায় রাখে অন্য মোমেনের সামনে নিজেরা কি বানায় রাখে দুর্বল আসলে তার শক্তি কমের দুর্বল না সে দুর্বল বানায় রাখে शक्तिनतार कारण दुर्बलता प्रशंसन दुर्बलत शक्ति नहीं সে দুর্বল হয়ে আছে এই দুর্বলতা আল্লাপা কি করেন না দেখতে পারেন এটা হলো আপ্লাপাকে বেশি মূল্যালী ভুমেন আল্লাহ তাল্লার কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় দুর্বল ভূমেন সংযম এখন যে তারা বিভিন্ন সময় নিজেদেরকে তুচ্ছ বানায় রাখে কেন দুনিয়ারিসার্থে দুনিয়ার কোনো বিপদের ভয়ে জেল জুলুমের না জন্য কষ্ট সহ্য করে সংযোগ রাখান যে পরবর্তীতে ফল কি হইতে পারে এই তারা নিজেদের তুচ্ছতা কি করে মেনে নেয় অথবা ভালোবন্দের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী নিজেদেরকে তারা চালায় এই নীতিতে চললে ভালো হবে কিন্তু এই নীতিতে চলে বাহ্যিক হলে দেখা যাচ্ছে যে সে কি অপদস্ত অপমানিত এই নীতিটা বসে গ্রহণ করতে রসুল সাল্লিয়ামের ঘাড়ের পর কি করেছে নারী ভরি কি করেছে চাপাইয়া দিছে এই যে রসুল আসলামের এই অপদস্তাটা এরা সহ্য করা এটা কি নিজের দুনিয়াবি সার্থী ছিল না এটা ছিল আল্লাহ তাল দিনের জন্য তাদের ত্যাগ স্বীকার করা হোদায় দেওয়ার সময় রস ইসলাম তাদেরকে কি করেছেন চুক্তি মেনে নেওয়ার জন্য বাধ্য করেছেন তারা যে চুক্তিটা মেনে নিয়েছিল এটা কি আল্লাহ দিনের জন্য না ব্যক্তি স্বার্থে নিজেদের ভয়ে বরং তারা যদি রসল সাহার এই নির্দেশনা হইতো নিজেদের রক্ত ধরা দিত তারপরে এই অবমাননার চুক্তি কি করত না এটা আসলে দিনের জন্য যে অবমাননা সহ্য করা এটা আসলে কিনা এটা কোনো লাঞ্ছনা না এটা অবদস্থতা না अनुगत्य कारण माने मध्य मान्यता सेमन से गुणाफेक আর আল্লাহর দিনের জন্য কোরবানি দেওয়া দু মধ্যে সে তুচ্ছ না এই জন্যই তো আদিল্লিন আলমিনের সাথে সাথে কি বলা হয়েছে কঠোরতা নিতে পারবে সে হ্যাঁ এই কঠোরতাই বলে দে যে পূর্বের বিনয়টা তার কি ছিল না দুর্বলতার বিনয় ছিল না কি বিনয় ছিল সত্যির সাথেই বিনয়। ছিল আরে বিনয়ের এই শক্তিটা যে তারা আছে বিনয়ের ফল হলো এখন তারা জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজেদের কর্মকান্ড গুলি বিনয়ের সাথে এই জিল্লতের সাথে অপরের দিকে ঝুঁকে কাজগুলি করে আমি তার মামরদের থেকে কিনে সম্মান করে বড় ছোট কে স্নেহ করে সাধারণ ব্যক্তিরা আলিমদেরকে কি করে সম্মান করে তাদের কথাকে নান্য করে আল্লাহ সম্মানের মতো মনে করে আলিমদেরকে কি করা সম্মান শিকার হয় আপনাকে বলে দিন যে তোমরা যে কাজ করেছো সেই কাজের থেকে আমি মুক্ত আর কাজের থেকে ব্যাপার আল্লাপা কি বলেছেন পরিষ্কার করবে কিন্তু হাত কি না কেটে ফেলবে খালেদ রাজি তালুকে রস্তা কোন কাজের জন্য তিরস্কার করছে কি বলেছেন আল্লাহা এটাই হলো একটা কথা যে মুমেন যদি কোন অপরাধ করে গুণাগার মুমেন হয় তার উপর তাকে কি করবে হুমেন হিসেবে তার প্রতি মহব্বত তার সাথে সম্পর্ক তার কি থাকবে ভালোবাসা ঠিক থাকে তাকে শুধ্র ব্যবসায় কি করবে চেষ্টা করবে সাথে তাদের সম্পর্ক হবে সম্পর্ক ইবনে কাতির এই আয়তী একটা কথা বলেছে যে এখানে যে আল্লাহ বলেছেন কেউ যদি তোমাদের ধর্মবিমুখ হয়ে যায় তাহলে আল্লাপাকের সাহায্যটা আসবে কিসের মাধ্যমে জমাতে আল্লাহ যে দিনকে বিজয়ী করবেন সফলতা দিবেন আল্লাহ সাহায্য যাবে কিসের মাধ্যমে জমা মাধ্যমে এমন হবে যে তাদের এই গুণাবলি যে জমাতের সদস্যদের মধ্যে থাকবে ওরা সংখ্যায় অনেক হলেও অর্থগত দিক দিয়ে তারা একটা ব্যক্তিগত কারণ এই জমাটটা তো অকবদ্ধ জমাট কারণ ওয়াহিদিন হাদিসের ভাষায় এই জমাট কি হবে একটা দেহের মতো মুমেনদের পারস্পরিক সম্পর্ক এবং সহানুভূতি ভালোবাসার মধ্যে তারা একটা দেহের কথা এখন একটা পুরো মুসলমান জমাত মিল্লা একটা দেহ এটা বিস্তৃত বিশাল দেহ এই দেহের প্রতিটা সদস্য কি হবে এই গুণগুলি সম্পন্ন হবে যেই সদস্য এই গুণ সম্পন্ন হবে এই সদস্যই হলো এই জমাতের অংশ এরাই হলো পায়ে পায়ে মানুষেরা এরাই হলো কেয়ামত পর্যন্ত সফল জমাত যেই বংশের হোক যেই গোষ্ঠীর হোক যে স্থানের হোক এই গুণ যাদের মধ্যে থাকবে সে কি এই জমের আলালী আতিন আলালিন এরা কোন পঞ্চান্ন জাতি থেকে হবে না ৫০ আর পঞ্চান্ন জাতিতে ভাগ হবে সবাই কি একটা দেহ তাদের সবার আনন্দ ফুর্তি একটা আনন্দ তাদের কষ্ট বিপদ সবার একটা বিপদ এখানে কোন দুইটা বিপদ না একজনের আনন্দ প্রত্যেকের আনন্দ একজনের কষ্ট প্রত্যেকের কষ্ট সবাই একটা দেহ হয়ে যাওয়ার অর্থ একজনের আনন্দ সবার আনন্দ एकजे कष्ट सब ते मुसलमान सब मुसलमान रक्षा करा किए फरज रक्षार जथेष व्यवस्था जतना तेज थी क्या मुक्त सबा फरज প্রয়োজনে তার এই রক্ষার জন্য রসুলসাম চোদ্দশো সাহাবাহিক রামকে নিয়ে কিনেছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যে আমরা সবাই নিহত হবো তারপরে ওসমানের ভত্তার কিনিবাহ চোদ্দশো সাহাবাহিক এদের মধ্যে রসুল সাল্লাহ একে অপরকে চিন্তা করত। তাহলে মুসলমানদের গায়ে ফুলের টোকা দেওয়া সাহস পৃথিবীর কোন শক্তির হতো সাহায্যে কেন ডুবে আসলে এদের পরস্পরের কিছু কিছুর উপর নিজেদেরকে একটা দেহ মানবে এই নিজেরা যতটুকু এই হুমগুলি সম্পন্ন হবে তাদের দেহটা একটা দেহ হবে এই কিন্তু এখন আমাদের দুঃখ কি হয়েছে আমি এখন আমরা এই গুণাগুলির আলোকে আমাদের পূর্বপুরুষদের অবস্থানটা দেখি তারা কেমন ছিলেন পরে আমাদের নিজেদের অবস্থানটা আমরা যাচাই করবো যে আমরা কেন আজকে অপর ব্যস্ততার শিকার কেন তারা সারা পৃথিবীতে ছড়ায় গেছে দু একটা এখানে উল্লেখ করতেছি দেখেন আমি পানি নিয়ে গিয়েছিলাম ভাবছি যে তাকে পানি পান তোল তার সামনে পানি তুলে ধরলাম এই মুহূর্তে পাশের থেকে আরেক জখ্মি হিসাবে আস পানির জন্য সে চিৎকার আমি হিসাবে সে ইশারা করলো যে ওই ব্যক্তিকে পানি দেবে আমি ওই তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলাম ইয়ে দেখি সে সহি হিসাব আসের কাছে ফিরে আসলাম তিনিও সহি চাতর্থ কাছে আসলাম তিনিও সহি সহজ হয়ে গেছে বাস্তবতা চিন্তা করলে এটা চিন্তা করে দেন কোন মানসিকতা তারা উপনীত হওয়ার পরে এই অবস্থাটা হয়েছে নিজে নিজেদের উপর অন্যকে তারা প্রাধান্য দেয় নিজেরা তীব্রে দেয় প্রাধান্য এই প্রাধান্য বিলাল তুমি সম্পদ ব্যয় করতে থাকো আরসের অধিপতির পক্ষ থেকে তোমার সম্পদ কমে যাবে এই কারণে তুমি গরিব হইয়া কি করবে নিঃস্ব যাবে এই আশঙ্কা করে আল্লাহ তারা নিজের জন্য কতটুকু চিন্তা করতেন আর অপরের জন্য কতটুকু চিন্তা করতেন আমাদের অবস্থা রসের মধ্যে এক ঘটনা আসছে রস বেকার যুগের দুই লুকের ঘটনা উল্লেখ করেছে এক যুবক এক বৃদ্ধ দুইজনে মিলে একটা জমি চাষ করছে পরে ফসল কেটে ভাগ করে তারা এখন নিজের বস্তা ভরবে। এরপরে যুবক তার বস্তা তার মাথায় উঠায় দিন এই অবস্থা যুবক বাড়িতে রওনা হয়ে গেছে তার বৃদ্ধ নিজের বোঝা বলে নিজের ফসল থেকে কিছু ফসল ওই যুবকের স্ট্রুপের মধ্যে নিয়ে রেখেছে কেউ দেখেন যুবক দেখানি যুবক একটা থ্যাংক বলবে না ধন্যবাদ ও যুব তো যুবক আসছে বৃদ্ধের মাথায় বোঝা বোটায় গেছে বৃদ্ধের বাড়িতে যাবে যুবক জমিনের জল মানুষ শক্তিশালী আমার যে কোনো টাকা পয়সার দরকার সম্পদের এই কথা মনে করে সে নিজের ফসলের স্তূপ থেকে কিছু ফসল কিছু শস্যার স্তূপের মধ্যে দেখেছে আল্লাহালো দেখেছে আল্লাহ রহমতের জড়িয়ে ঘুষে এসে গেছে সারা দিন এই ফসল নিজেদের ঘরে উঠাইতেই থাকছে আল্লাপ দয়াশীল তিনি দয়া দেখান এর হামু মাংফিলার দিন ইয়ার হামু খুব মাংফিসা জমিন বাসীদের উপর তোমরা দয়া দেখাও আকাশবাসী তোমার উপর দয়া দেখা তুমি জমিনবাসীর উপর দয়া দেখাই আর কয় দয়া দেখান তিনি বলতেন আমি যখন একটা লুকমা অন্যকে অন্নকে খাওয়াই তখন ওই লুকের মানে লুকমাটা গলার ভিতরে দিয়ে ঢোকার সময় স্বাদি আমি উপলব্ধি করি আরেকজন আসলে কিন্তু বাস্তবে যাওয়া যে যারা কারি ওই উদার পর্যায়ে তোরা নিজেরা ভোগ করে ততটুকু তৃপ্তি পায় না অন্যকে ভোগ করার যতটুকু তৃপ্তি পায় আমাদের মনের সংকীর্ণতার কারণে এখন আমরা বিচ্ছিন্ন আবার অন্যের আনন্দের পরিবর্তন করলে দিয়ে দেয় এটা কষ্ট করেই প্রাথমিক পর্যায়ে করতে হয় কুবানির মাধ্যমে নিজের দিতে হয় দিতে হয় দিতে হয় তখন মনের মধ্যে দেউনের একটা অভ্যাস দেউনের একটা ছাড় দেউনের একটা সদক এসে যায় এইগুলিও একটা কামাই বিষয় দেখেন খালিদে একেবারে পুরা উন্নত অবস্থানে যেদিকে যাচ্ছেন সেদিকে তিনি বিজয় ছিনে আনতেছেন তার ভয়ে বড় ফিল্ড মার্শাল তার পথ থেকে বরখাস্ত মাথা পেতে নিয়েছেন। সামান্য ঢেউ ও সৃষ্টি হয় আর উমরাজ্লা তালানো এই আশঙ্কা করেন নাই যে তাকে পথচ্যুত করে দিলে কোনো ধরনের কি হবে বিশৃঙ্খলা হবে এটা ছিল তাদের তাদের মান্যতা এইটা আমাদের মধ্যে কোথায় যে জমাতের মধ্যে এই গুণাবলীগুলি আসবে সেই জমাতের উপর আল্লাহ সাহায্য আমাদের বাস্তবতাটা কি এখন দেখবে আদেশের মধ্যে যেই কথা বলা হয়েছে যে কেমন পূর্ব মুহূর্তে দুনিয়া ধ্বংসের যে কারণ হবে কি হবে আদনা সদে কাহু আকসা আবা। বন্ধুদেরকে ঘনিষ্ঠ বানাবে খুশির পিছনে শুনবে এই আচরণ গুলো শুরু হয়ে গেছে আমাদের এখন বর্তমানে দেখেন মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব ঝগড়া দিবা কিন্তু সাথে আবার অথচ পুরানিকারী মেয়ে নির্দেশ দেওয়া হয়েছে কি মুসলমানের মন হবে যে পারস্পরিক আর কাফের কঠোর এখন আপনি দেখেন মুসলিম রাষ্ট্রের যতগুলো সরকার আছে সরকার টিকে রাখার নিজেদের গতি নিজেদের শাসন নিজেদের অবস্থান মন্ত্রিত্ব এগুলি ধরে রাখার জন্য পঞ্চাশটা টুকরা করছে একটা দেহকে পুরো মুসলিম একটা দেহ ছিল না এই একটা দেহকে কয়টা টুকরা করছে করলাম না ভাগ হইলে তারপর আমি রাজা থাকতে পারলাম আমি মন্ত্রী হইতে পারলাম ভাগ নই তারা নিতে পারতাম না বিশেষ এমন যে এখন প্রত্যেকে নিজেরা নিজেরা রাজা থাকার জন্য নিজেরা নিজেরাই ক্ষমতা কুক্রগত করার জন্য এই মুসলমান উন্নত এই ভাগ হয়েছে হালালুকারী রাখাইতে পারে না ওদের গোলামা খাইতে হবে কেন আল্লাহর জমিনের মধ্যে বিচেতন করতে তার আরেকজনের অনুমতি লাগবে আল্লাহর জমিনের মধ্যে সে আল্লাহর ফজল তালাশের জন্য সে আরেক জনের অনুমতি ছাড়া গেলে সে অবৈধ হয়ে যাবে সে আরেক দেশ থেকে মাল কিনে এনে এখানে ব্যবসা করলে আর দেশে জড়িত হইলে সে কেন চোর কার তার হক হাল উপ্পদ কিনে এনে আরেকখানে বিক্রি করল সে কি হয়ে গেল এই যে জুলুম অত্যাচার এই যে মুসলমান দেহটাকে এইভাবে টুকরা টুকরা করে ফেললাম কোথায় মুসলমান আর আগামী মুসলমানদেরকে হত্যা করে শেষ করতেছে তাদেরকে শেষ করে দিতে এখন এদেরকে জাগা পর্যন্ত দেওয়া হয়েছে ভারত থেকে একটা হাতি আসতেছে আসতেছে এটা নিয়ে বিশাল কি চলতেছে জল্পনা কল্পনা চলতেছে এটার রক্ষার চেষ্টা চলতেছে তাকে আসে আইসাই ফসল নষ্ট করা যায় এটার নাম দিয়েছে অতিথি পাড়া যাবে না যত্ন করতে হবে তাদের দেশে আবার ফিরিয়া যেতে দেশের লাখ লাখ টং খাদ্য খায় খায়া এগুলো চলে যাবে কারণ বড় বড় দেশের থেকে আসে শক্তিশালী দেশের থেকে আসে স্বীকার করলে জানুয়ারের প্রতি বানাচ্ছে শত্রু বানাচ্ছে এই শয়তানির ভিতরে এখন আমরা জড়াই গেছি রসুল সাল্লিম খারিজিদের এক ফিরে নির্বাহ করে বলেছেন সেনা বাহিনীগুলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে যে বাহিনীগুলো আছে দেখে এদের কর্মকাণ্ডটা কি পরিষ্কার ঘোষণা এদের যে আমরা এই সমস্ত ইসলামপন্থীদের ব্যাপারে জিরো টলারেন্স মানে এদের ব্যাপারে কোনো কিছুতে সহ্য করা সেখানে কোন মানবতাবাদ মানবতার কিওয়া নাই চিৎকার নাই এরা জান অতিথি পাখির দিকে কাফের মুসিকদের সাথে তাদের সাথে তারা এক দেশ বন্ধু আরেক দেশে আমরা অসাম্প্রদায়িক মুসলিম উন্নত একটা মুসলমান জমাতকে পঞ্চান্ন টুকরা ফিরে এরা বলতেছে আমরা অসাম্প্রদায়িক নীতি বাস্তবায়ন করতেছি অসাম্প্রদায়িক মানে মুসলমানের মধ্যে পঞ্চান্ন ভাগ হবে কিন্তু কাফের তো আমরা মিললে আছি কেমন গোয়ে বলছি কেমন ধরনের কাজ আমরা নিজেদের মানসিকতা এই অবস্থা যদি আমাদের মধ্যে থাকবে আমাদের যখন আমাদের মধ্যে সেই পরিমাণের ব্যাপারে সে সহনশীল কেন সে আল্লাহর বন্ধা আল্লাহর সাথে সম্পর্ক আছে আমি আল্লাহকে ভালোবাসি বলে আল্লাহ যাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আর যেই পরিমান মুসলমানের সাথে তার শত্রুতা ঘৃণা থাকবে বোঝা যে সেই পরিমাণ সে আল্লাহ তাল্লাহ কাছে ঘৃণিত এবং আল্লাহ কাছে শত্রু পরিষ্কার একটা গুস্ব হয়ে আছে আল্লাহর বন্ধুদের সাথে যেই পরিমাণ ঘনিষ্ঠতা সে আল্লাহ পাখির সেই পরিমাণে